আসসালামু আলাইকুম আরহমতল্লাহি আলহামদুলিল্লাহ রবিলমিন والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شبري درشق <تصفيق> سرطة شروط جاناتشي أبنا دركي بشيشا منترون ونبارسل بشان ارأكتوا تنطق ردى پرنو جانو غرب প্রিয় নবী মোহাম্মদ সাল আলী হাম এর হাদিসের আলোকে মুহদাহ সব তাল পক্ষ থেকে প্রেরিত রাসুল হিসাবে আল্লাহর মনোনীত দিন ইসলামের মূল বিষয় হিসাবে করআনুল করিম সাথে তিনি আমাদেরকে দিয়েছেন তার মূল্যবান হাদিস जो हादीशुली विभिन्न भाव निर्देशना देना पदीसतम एक शिक्षण दिक हसुल्लाह अल्लम कतगुली सुप्रसिद्ध ज्ञानगर्भ वास्तव कह घटना तुम আমরা সেই হাদিসের কাহিনী করছি আল্লাহ সৌরাতুল কাহাফে একটি বিষয়কে ধারাবাহিকভাবে একটি সুন্দর কাহিনী তুলে ধরেছেন যে কাহিনীটি صحیح البخاری حدیثیں ویشا چھے صحیح مسلمی حدیثیں ویشا چھے اور ننہ حدیث گرونتے ویشا چھے اس کے عمرہ اپنا در شامنے حدیث رعالو کے شئی کاہینی تل دھرہ چشتہ کرو انشاءاللہ رسول صلی اللہ علیہ وسلم رانتم و, و صحابی صحابی عبداللہ ابن عباس رضی اللہ تعالی عنہما যিনি বয়সের দিক দিয়ে ছোট হলেও শিক্ষা দীক্ষা করান সন্ন্যার জ্ঞানে অন্যদের তুলনায় অনেক বড় হওয়ার সুযোগ লাভ করেছেন সেই সাহাবি আবদুল্লাহ আব্বাস রদিয়াল্লাহলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসের আলোকেই আমরাজকে আপনাদের সামনে মুসা আলিহি সালাত সালাম এবং খিদের আলী সালামের অভয়ের সমন্বয়ে যে ঘটনা যে কাহিনী করছে সে কাহিনীটি আজকে আমরা আপনাদের সামনে আব্দুল্লাহ ইনশাআল আব্বাস রিয়া তিনি এই কাহিনীটি বর্ণনা করছেন মূলত সাহাবাই কেরামদের মাঝে করআনের আলোকে ব্যাখ্যা মূলক যে সমস্ত বর্ণনা সেগুলির ক্ষেত্রে সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আর্ণনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ সুবহানাহ আতর কাছে বিশেষভাবে তার জন্য দোয়া করেছেন আল্লাহিন তাকে যেন ব্যাখ্যা শিক্ষা দেন যেন বুঝতে পারেন এমনই আল্লা সব আতআর কাছে রসুল সাল আলী সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন ঠিক সেই আলোকেই সাহাবি আব্দুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহআলা আনহুমা তিনি আমরাজকে আপনাদের সামনে যে কাহিনীটি তুলে ধরতে চাচ্ছি সেই কাহিনীটি তিনি বর্ণনা করেছেন সাহাবি আবদুল্লাহিন আব্বাস এবং আরেকজন সাহাবি আলহিন কাইস রাহু উভয়ের মাঝে একটা ছোট্ট তর্ক হয়ে গেল তর্কের বিষয়বস্তু ছিল যে আল্লা সুবাহ মুসা আলী সালাতু সাল্লামকে বিশেষ জ্ঞান দেওয়ার জন্য যার কাছে পাঠালেন সেই ব্যক্তিটা কে ছিলেন তিনি কি খেজের ছিলেন না অন্য কেউ ছিলেন বিষয়টি নিয়েই সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ এবং হৌর বিন কাইস উভয়ের মাঝে তর্ক দেখা দিলে সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বিষয়টিকে নিশ্চিত হওয়ার জন্য প্রবীণ সাহাবি বয়োজ্যেষ্ঠ সাহাবি ওবাই বিন কাব যিনি কোরআনের বিশেষ পারদর্শী ছিলেন তার কাছে জিজ্ঞাসা করলেন যে আসলে ওই ব্যক্তিটা কে সেই ব্যক্তির নাম কি মুসা আলাইস্লাতুসাল্লামকে বিশেষ জ্ঞান অর্জনের জন্য আল্লাহ যার কাছে পাঠালেন সাহাবে ওবাইবিন কাব রদি আল্লাহ তাল্লাহ আনহু আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তাল্লাহ আনহুকে এবং যার সাথে কথা হয়েছিল তর্ক হয়েছিল তাকে উভয়কে জানালেন যে সেই ব্যক্তি মুসা আলি সালাতামের যে সেই জ্ঞান শিক্ষা অর্জনের জন্য যাকে যার কাছে আল্লাহ পাঠালেন রাসুল সাল আলী কাছে আমি শুনেছি সেই ব্যক্তির ক্ষেত্রে রাসুল সাল আলীহুসাল্লাম বলেছেন যে একদা মুসা আলিহাতসাল্লাম জনসম্মুখে তিনি কিছু বলছিলেন ভাষণ রাখছিলেন হঠাৎ একজন ব্যক্তি এক শ্রোতা তাকে জিজ্ঞাসা করলেন যে হে মুসা আলি হিসালাতুয়া কে সবচেয়ে বেশি জানেন মুসা আলি হিসালাতাম যেন তার কথা তার ইশারা ইঙ্গিতে বোঝালেন যে মুসা আলি ইসালাতুসাল্লাম তিনি সবচেয়ে বেশি জানেন পৃথিবীতে সবচেয়ে তিনি জ্ঞানী মানুষ এ কথা যখনই মুসা আলী হিসালাতুয়া বললেন আল্লাহ সুবহানা হুয়াত আলা কোনো সন্দেহ নেই তিনি হলেন সকল জ্ঞানীদের শ্রেষ্ঠ জ্ঞানের সাথে খুব পছন্দ করলেন না মুসা আলাইসাল্লামের বলা উচিত ছিল যে সর্বজ্ঞানী হলেন আল্লাহ সুবহানা হুয়াত আলাহ কিন্তু তিনি তাও বলেননি নিজেকেই পৃথিবীর মাঝে সবচেয়ে জ্ঞানী বলেই তিনি বোঝাতে চাইলেন বা প্রমাণ করলেন আল্লাহ আল্লা সুবাহ অপসন্দ করে তার এই কথা তাকে বাস্তবে জানানোর জন্য বোঝানোর জন্য দেখানোর জন্য যে পৃথিবীতে আসলে তিনি সবচেয়ে জ্ঞানী না আরও বেশি জ্ঞানী কেউ আছে এ শিক্ষা দেওয়ার জন্য মুসা আলী সরাতুসালামকে আল্লাহবুল আলমীর নির্দেশ দিলেন مسا علیہ جن بس بس کرتے ساکر شکشا نوار مسا علیہ کے ندی دلین বিষয়টি স্পষ্ট করলেন যে না সাহাবি ওবাই বিন কাব রানহ আবদুল্লা আব্বাস রানহকে সেই হৌর বিন কাইস তাদের দুজনকে স্পষ্ট করে দিলেন যে সেই ব্যক্তি মুসা আলাই সালাতামকে যার কাছে আল্লাহ আব্বুল আলমিন পাঠালেন তিনি হলেন খির সম্মানিত দর্শক শ্রোতা সেই খদির কে ছিলেন তিনি কি কোন নবী ছিলেন রাসুল ছিলেন না একজন ধার্মিক দিনদার নিকার ব্যক্তি ছিলেন মুসা আলাই সালাম তিনি নবীও ছিলেন রাসুলও ছিলেন আল্লাহ তাকে নবত এর দান করেছিলেন তার কাছে আসমানি কিতাব তাওরাত আল্লাহ রাবুল্লা আলমী নাজিল করেছেন মুসা সালাম এমন একজন নবী ছিলেন রাসুল ছিলেন आल्ला सुबहन नबी विशेष बैशि सुबह तथा सरसरी आल्ला सुबहन कथा सुबहन साधे सरसि कथा बोलार अन्बी क्षेत्र एटी पावा सौभाग्य होनी मुसा आलिस्ल एम व्यक्ति जैसे नबुअत दिए जल्ला रेसाल दिए आल्लासा आल सलम छोट्ट एक कथा आल्ला सुुबहान पचंद कर पठाले जाओ तुम कब चे ज्ञानी তুমি ছাড়া আছে কেউ আছে কি না তোমাকে একটু দেখাবো এই লক্ষ্যে আল্লাহ সুবাহ মুসা আলসালুস্লামকে নির্দেশ দিলেন খিজিরের কাছে যেতে তো তিনি রাসুল ছিলেন না নেককার ব্যক্তি তো অবশ্যই ছিলেন নবী ছিলেন কি না এ বিজ্ঞ আলিম সমাজ করান এবং সোনার দলিলের আলোকেই মতামত ব্যক্ত করেছেন কেউ বলেছেন যে তিনি নবী বলে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না তাই নবী ছিলেন না তিনি একজন নেকর দিনদার পরহেজগার জ্ঞানী মানুষ ছিলেন আবার কেউ মনে করেন যে না মুসা আলাই সালাম যখন তার কাছে গেলেন তিনি মুসা আলাই সালামকে যে অনেকগুলি রহস্যময় ঘটনা ঘটে গেল এগুলির শেষে মুসা আলাইহ সালামকে জানালেন যে এসব কিছুর সংবাদ আমাকে আল্লাহ সুবাহ দিয়েছেন আবার শুরুতেও সালাতু মুসা আলাতামকে বলেছিলেন যে আল্লাহ আপনাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যা আমাকে দেননি আমি জানি না আবার আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা আপনাকে দেননি আপনি জানেন না এই হিসাবে বোঝা যায় কেউ মনে করেন যে সুতরাং আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ জ্ঞান পাওয়া আল্লা পক্ষ থেকে এ গাইবি তথ্যগুলি পাওয়া এর অর্থ হল তার কাছে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই এসেছে। সাধারণ দিনদার নার ব্যক্তি শুধু নন বরং আল্লা তাকে নবদ দিয়েছেন এই দৃষ্টিকোণ থেকে কেউ বলেন যে খিজির আলিহি সালাম তিনি একজন নবীয় ছিলেন সেটা যাই আলিহিস নবী হলেও আমাদের কোনো বিষয় নয় নবী না হলেও আমাদের কোনো বিষয় নয় যেহেতু করআনুল করিমে পঁচিশ জন নবীর স্পষ্ট বর্ণনা এসেছে সেই ধরনের বিষয়টি খিদের আলাইসালামের ব্যাপারে না হওয়ার কারণে কিছুটা দ্বিমতের বিষয় থাকতেই পারে মূল বিষয় হচ্ছে তাকে কেন্দ্র করে আল্লাহ সুবহান হাত তা আলা করল করিমে সুরা কাহে যা উল্লেখ করেছেন নবী সাল্ল আলিহ্লাম তিনি বিশুদ্ধ হাদিস গ্রন্থ সমূহে সেই ক্ষেত্রে নবী সাল ইসলাম থেকে যা বর্ণিত হয়েছে আমরা সেই বিষয়গুলি জানার চেষ্টা করব শিক্ষণীয় বিষয় থাকলে আমাদের মানার বিষয় থাকলে সেগুলি শিখব এবং মানার চেষ্টা করব এটাই হচ্ছে আমাদের মূল বিষয় শ্রোতা अल्लाह सुबहानदेश मुसा अलम्लम सफरसंगी जन के मूलत एक जन नबी छी हिसाब सेन ताकि सफरसंगी हिसा आलाई सलमिल चल तब आल्ला निर्देश दिए কোন জায়গায় গিয়ে তাকে পাবে খেজির আলাইকে পাবে কিভাবে তাকে চিনবে তার পদ কিভাবে পাবে আল্লাহ রাবুল্লাহ আনামিন এজন্য নির্দেশ দিয়েছিলেন সাথে মাস নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই মাসগুলি যেখানে পদ গ্রহণ করবে সেখানেই খেজিরকে পাওয়ার স্থান তমুসা সালাম। আল্লা সুহানব তালার নির্দেশে ছুটলেন সেই ব্যক্তির সন্ধানে যার কাছে গিয়ে আরো হয়তো কিছু শিক্ষা গ্রহণ করা যাবে সাথে ইউসা সফরসঙ্গীসন তাকে নিয়ে চললেন চলতে চলতে দীর্ঘপথ অতিক্রম করলেন রাস্তায় বেশ কিছুটা ক্লান্তিও এসে গেছে এই ক্লান্তে আসায় একটু বিশ্রাম নিলেন কিন্তু বিশ্রামের সময় हठात बेगे समय मुसा अल्लाम उठे आशकिूर जो चल रहा एक खार प्रयोजन देखा दिए मुसा आल सलाम तक তিনি বললেন মিন হাদা মিনারিনা সবর সঙ্গীকে বললেন দেখো অনেকক্ষণ চললাম আমরা অনেক পথ অতিক্রম করলাম বেশ ক্লান্ত হয়ে গেছি খিদা অনুভব করছি সুতরাং আমাদের খাওয়া তুমি এখন বের করো আমরা খাব খাওয়া বের করতে গিয়েই মুসা আলঈসলাতাম যখন খাওয়া চাইলেন তার সফর সঙ্গে খাওয়া বের করতেছেন বের করতে গিয়েই সেখানে আর যে মাছ ছিল সে মাছকে খুঁজে পেলেন না না পাওয়ার কারণে সফর সঙ্গে বললেন যে দেখুন আমাদের যে খাদ্য হিসাবে মাছ নিয়েছিলাম সেই মাছ পাচ্ছি না তাহলে কোথায় তিনি বললেন যে আসলে মনে হয় সেই জায়গায় যেখানে আমরা কিছুটা বিশ্রামের জন্য অবস্থান নিয়েছিলাম সেখানেই বের হয়ে গেছে আমি কিছুই অনুভব করতে পারিনি আর সেখানে কি করেছি আমি মাছের বিষয়টা ভুলে গেছি আর আমাকে শয়তন ছাড়া কেউ ভুলায়নি মুসা আলাই বললেন ঠিক আছে তাহলে করার কি আছে ذالك ما كننا نبغي فرتد على آثارهما قصصا موسى عليه الصلاة والسلام بول لن جيتا تو بھول ہوئے گا كارون جي جائے گا ماس هارئے گا جي جائے گا ماس کے امرا اما در قصة کے دور شورئے گا شئ جائے گا تاہی تو حد چا اما در تارگیت شئتای اما در لکھو وستو شتران امرا فیر যখন ফিরতে ফিরতে আবার সেই সেই গতদিনের পূর্বের জায়গায়। পাথরের কাছে আশ্রয় নিয়েছিলেন বসেছিলেন সেখানে ফিরলেন ফিরে দেখলেন যে এমন একজন ব্যক্তি মাথায় কাপড় দিয়ে এক বড় ধরনের ব্যক্তি সেখানে উপস্থিত রয়েছেন উপস্থিত থাকলেই মুসা আল সালাম। দেখে তাকে সালাম দিলেন খেদির জিজ্ঞাসা করলেন কোন জায়গার মানুষ আপনারা আপনাদের পরিচয় কি আপনারা আমাকে সালাম বিনিময় করছেন মোসা আলাইসলাত আলি সালাম জিজ্ঞাসা করলেন কোন মূসা আপনি মৌসা বাণী ইসরাইল আপনি কি সেই বাণী ইসরায়েলের মূসা বাণী ইসরাইলের প্রেরিত নবী বুঝতে পারলেন এনি হলেন সেই ব্যক্তি যার কাছে আল্লা সাহা আমাদেরকে প্রেরণ করেছেন আসার নির্দেশ দিয়েছেন মুসা আলাই প্রস্তাব দিয়ে ফেললেন হাল আলা আমি আপনার সাথে যেতে চাই আপনার সাথে সাথে আমি চলতে চাই কেন যাতে আপনি আল্লাহ আপনাকে যে সমস্ত জ্ঞান করিম শিক্ষা দিয়েছেন সেই জ্ঞান থেকে আমিও কিছু শিক্ষা নিব এজন্য আমি আপনার সাথে যেতে চাই